ইন কোন এক সময় দুই বন্ধু ছিল কে এবং তারা গোলাপ গাছ দিদা তাদের একটি করে গল্প শোনাত প্রতিদিন একদিন শীতের সময় তাদের দিদা তাদের গল্প শোনালো স্নো কুইনের ছিল নিষ্ঠুর এক জাদুগরি আসে আমি অন্য কারোর হাসি শুনতে পাচ্ছি কে তুমি কেউ কি দাঁড়িয়ে আছে জানলার ধারে কে জানলা বাইরের দিকে তাকালো আর দেখলো যদি বাইরে কাউকে দেখা যায় বাইরে বরফ পড়ছিল কিছু পড়লো চোখে চোখের মধ্যে দিয়ে ঢুকে কিছু আটকে গেল কি হলো কে এটা তোমার দেখার দরকার নেই সরে যাও এটা খুব কষ্টের ছিল গেরডার জন্যে কারণ কে কখনোই এভাবে ব্যবহার করেনি তার সঙ্গে সেই দিন থেকে কে অদ্ভুত ভাবে ব্যবহার করা শুরু করলো সে এডিয়ে শুরু আর ওর কথা গেরডার কথায় কান দিল না আর তার হাতুড়ি ঘোরাতে শুরু করল গেরডা তাকে অনুসরণ করার চেষ্টা করল কিন্তু ও খুব তাড়াতাড়ি গেরডার নজরে বাইরে চলে গেল হতাশ গেরডা বাড়ি ফিরে এলো কে হাতুড়ি খুব তাড়াতাড়ি ঘোরাতে লাগলো হঠাৎ একটি সাদা ঘোড়ায় টানা গাড়ি তার সামনে এসে পড়লো আর হাতুড়ি সহ কে কে ভেতরে টেনে নিল প্রথমে কে খুব মজা পেল কিন্তু পরে সে একটু ভয় পেল গাড়ির চালক তাকে বরফের দেশে নিয়ে গেল কে দেখল একটি বিশাল বরফের প্রাসাদের সামনে সে এসে পড়েছে কেউ বেরিয়ে এলো গাড়ি থেকে সে ছিল স্নো এই কিছু তার হাত রাখল কের মাথায় তার জাদু চলল আর কে কিছুই করতে পারল না শুধু তাকে অনুসরণ করতে থাকলো স্নোকুইন কে কে নিয়ে গেল তার প্রাসাদে গাররা অপেক্ষা করতে লাগলো কের কিন্তু সে ফিরে এলো না ও তাকে সব জায়গায় খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না গ্রীষ্ম এসে গেল ঠিক করলো যে খুঁজে বের করে আনতে ও দিদাকে সবকিছু জানালো তুমি খুব সাহসী মেয়ে গেডা তুমি নিশ্চয়ই সফল হবে অনেক ধন্যবাদ দিদা এই আয়নাটা নিজের সঙ্গে নিয়ে যাও সাহায্যের জন্য আয়নাটা নিজের সঙ্গে নিয়ে গেরটা চললো বন্ধু কে কে খুঁজতে সে জিজ্ঞেস করল পাখি কেউ দেখেনি কে কে কিন্তু গেরেডা হাল ছাড়লো না ও সামনে এগিয়ে চলল অনেকটা পথ পার করার পর ও একটি নদীর ধারে এসে পৌঁছল। কেউ ছিল না সেখানে গেরেডা কিছুক্ষণ ভাবলো ঠিক তখন একটি শঙ্খ এলো সেখানে আর এসে তার কাঁধে বসল আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তোমাকে আমাকে কিছু দিতে হবে আগে আর পাখিটি পুড়ে গেল ঘেরডা ভাবলো এটি নিশ্চয় নদীর কাছ থেকে আসা বার্তা খুললো আর সেটি নদীর হঠাৎ একটি গের্ডা ওই নৌকায় বসার পর নৌকাটি নিজে নিজে চলতে শুরু করলো এটি গেরডাকে নদীর অপর ধারে নিয়ে গেল ঘেরডা নৌকা থেকে নেবে দেখলো একটি বাগানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর ছিল বাগানটি অনেক ফল ছিল ওখানে এত রকমের ফুল ছিল যা ও জীবনে দেখেনিডা এত ফুল দেখে খুব খুশি হয়ে গেল করল যে ওই ছিল না তুমি কে ছোট মেয়ে আর কেন তুমি এখানে এসেছ আমি আর আমি আমার বন্ধুকে খুঁজছি কে তুমি কি তাকে দেখেছো ও আমি ওকে দেখিনি বিরক্ত করে থাকি একটু দাঁড়াও তুমি কি বললি কেই? আমার মনে হয় আমি একটা ছেলেকে এখান থেকে যেতে দেখেছি এসো আমার সঙ্গে আমি তোমাকে বলবো কি ঘটেছিল সেদিন সেই মহিলা ওকে চা দিল খেতে গেরডা তাকে বললো কি করে কে হারিয়ে গেল তিনি সন্দেহ প্রকাশ করলেন এটি হয়তো স্নোকুইনের কাজ কুইন করি তাদের সুকন্ধ হারিয়েছে আমি তাকে উচিত শিক্ষা দেব কিছুক্ষণ পরে মহিলা গের্ডার চুল আঁচড়াতে শুরু করলেন তার কাছে ছিল একটি ম্যাজিক চিরুনি আসলে ওই মহিলা চাইতো গেডা তার সঙ্গে থাকুক কারণ উনি একা থাকতেন তাই ম্যাজিক চুরি নিয়ে উনি গের্ডার স্মৃতিশক্তি কেড়ে নিলেন গেরডা ঘুমিয়ে পড়ল আর যখনও জাগল তখনও কিছুই মনে করতে পারল না আমি কোথায়। তুমি আমার কাছে আছ আমার বাগানে ওই মহিলার ম্যাজিক গের্ডার ওপর কোনো কাজ করল না কারণ গের্ডার মন ছিল পবিত্র যেই গেডা দেখল ওই সুন্দর ফুলগুলো মহিলা টুপিতে তার মনে পড়ে গেল কি আর তার সব কথা আমাকে খুঁজে পেতে হবে কোথায় যাবে সাহায্য করো রাস্তা খুঁজে বের করতে ওর প্রার্থনা শেষ না হতেই একটি এলো তার কাছে আর উত্তর দিকে যাবার ইঙ্গিত করলো গের্ডা কাকি অনুসরণ করলো কিছুক্ষণ প্রচলন একটি এলো গের্ডার সামনে তুমি কি রাস্তা হারিয়েছ তুমি জলদস্যুর জাহাজে এসেছ গের্ডা তাকে সব বললো কে আর স্নো কুইনের সম্পর্কে ওই মেয়ে জলদস্যুর খুব মায়া হলো ওর জন্যে আমার সঙ্গে থাকো কিন্তু আমি খুব মুগ্ধ হয়েছি তোমার ব্যবহারে আমি তোমাকে সাহায্য করব তোমার বন্ধুকে খুঁজে বের করতে পরদিন সকালে এটি রেন্ডিয়ার এই তোমাকে নিয়ে যাবে শিক্ষা দাও গেরিডা চড়ে বসলো রেন্ডিয়ারে অনেকটা পথ চলার পর গেরিটা পৌঁছলো একটি ইগলুর কাছে ও সেখানে দেখলো একজন বৃদ্ধকে আচ্ছা তুমি আয়না নিয়ে এসেছো তাই না গির্ডা খুব অবাক হয়ে গেল এ কথা শুনে ও বুঝতে পারল না কি করে ওই জ্ঞানী বৃদ্ধ জানল ওই আয়নার কথা ও আয়নাটি বের করলো আর তা বৃদ্ধকে দেখালো এটি কি আমাকে সাহায্য করবে স্নো কুইন এর থেকে না এটি জাদুই আয়না এটা শুধু সত্যিটাকে দেখাবে আর কিছুই না শুধুই সত্যি তারপর জ্ঞানী বৃদ্ধ গির্ডাকে বলল কে এই স্নো কুইন যখন স্নোকুইন ছোট মেয়ে ছিল তখনও খুব দয়ালু আর হাসি খুশি ছিল যখনই ও যেত ফুল ফুটে উঠত যখনও হাসত ওর চোখ দুটো ঝিকমিক করত সূর্যের মতো ও ছিল না, আর সুখী ওর নাম ছিল লীলা কিন্তু সবাই ভাবত লীলা হল এক জাদুকরী তাই কোনো বাচ্চাকে খেলতে দেওয়া বা কথা বলতে দেওয়া হতো না লীলার সঙ্গে ঘৃণা করতে শুরু করল তারা খারাপ ব্যবহার করে তারা সবাই বরফ হয়ে যাক তারপর ও অনেক দূরে একটি বরফের প্রাসাদ তৈরি করলো ও একাকাই বেড়ে উঠতে লাগলো কারুর ভালোবাসা ছাড়াই জীবনে কোনো আনন্দ ছাড়াই ইনের পাশাতে ও দেখতে পেলো কে কে সে একটি বরফের মূর্তি বানাচ্ছিল কে? কে তার আমার দাস ওকে ছেড়ে দাও না হলে আমি তোমাকেও বরফ বানিয়ে দেবো তোমাকে নিতে চলো ফিরে যাই গের্ডার চোখের জল পড়লো কের হাতে আর ভালোবাসা কাজ করল আমি চিনতে পেরেছি তোমাকে আমার সব মনে পড়ে গেছে খুব রেগে গেল এসব দেখে আর ও হাতে নিল তার অভিশাপ ছুড়ে মারলো গেরডার দিকে তার আয়না বের করলো আর অভিশাপের দিকে পরিবর্তিত হলো আবার ধন্যবাদ মুক্ত হলাম আমার অশুভ মনটার থেকে কে আর गुड बै करलो लीला के और फिर इलो निजे